শ্রোতা বা আগেকার মতো আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি হ্যাঁ কিছু প্রশ্ন উত্তর নিয়ে সেটা হচ্ছে অনেকে জানতে চান পর্দার সংক্রান্ত আয়াত হাদিস पर्दाहीनता देखा दीच अने चाल देर बोलेंट चेहरा इत्यादि ए जी अनेक कथा शुना जाए किसम पिछले रही से यह कारण अने के पर्दार आय हादी जानते चान विधायक যেটা বড় একটি আয়াত আল্লাহ সেই আতের মধ্যে বলেন وليطربن بخبرهن على جيوبهن ولا يبذين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آبائ بعولتهن أو أبنائهن أو أبنائ بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكتهن مالهن او التابعين غيره للاربه من الرجال او التفل الذين لم يظهر لم يظهروا على ولا يضربن بي او ما يخفين من حسينتهن الله جميعا ايها المؤمنون لعلكم تفلحون الله جل ثنا चोर चोखे निम्न गजा स्थान हिफाजत करें जान निजे सौंदर्य प्रकाश ना कर सामने वर्णित अपने किस छाड़ा দেখা যায় সেটা ছাড়া কারণ মহিলারা যতই আপনার পর্দা করুক না কেন বোরকা ইত্যাদি পড়ুক না কেন তারপরও তাদের যে শরীরে গঠন সেটা কিন্তু আন্দাজ করা যায় এই কারণে সেটা তো যায় না এই কারণে সেটা করতে বাধ্য করা হয়নি যে সেটাও দেখা যেতে পারবে না এবং আল্লাহ জান অর্ডার দিচ্ছেন যে নিজে সৌন্দর্য কারো সামনে প্রকাশ না করতে পাশাপাশি বলিহীন যে তারা যেন আপনার নিজেদের চাদর দিয়ে এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে সামনের এই কিছু লোক ছাড়া যে তাদের স্বামীর জন্য সৌন্দর্য প্রকাশ করবে তাদের পিতার জন্য সৌন্দর্য প্রকাশ করবে এবং তাদের হ্যাঁ স্বামীর বাপের জন্য সৌন্দর্য প্রকাশ করবে তাদের নিজের সন্তানের জন্য সৌন্দর্য প্রকাশ করবে এবং তাদের স্বামীর জন্য সৌন্দর্য প্রকাশ করবে এবং তাদের ভাইয়ের জন্য সৌন্দর্য প্রকাশ করবে এবং তার তাদের ভাইয়ের ছেলেদের জন্য সৌন্দর্য প্রকাশ করবে এবং তাদের ভোনের ছেলেদের জন্য সৌন্দর্য প্রকাশ করবে এবং তাদের মতো যার অন্য মহিলা আছে তাদের সামনে সৌন্দর্য প্রকাশ করবে এবং তাদের অধীনে যারা গোলামবাদী আছে सामने सौंदर्य प्रकाश कर दीनस्थ पुरुष जर मध्य महिला चाहिदा नहीं এই জাতীয় যদি পুরুষ হয় তাদের সামনেও সৌন্দর্য প্রকাশ করতে পারে এবং তারা নিজের পাকে জোরে ক্ষেপণ করবে না জমিনে যেন তাদের লুকাই সৌন্দর্য প্রকাশ না পেয়ে যায় কারণ যদি জমিনে পা ক্ষেপণ করে তাইলে তারা পায়ের মধ্যে যে অলংকার পরে সেটার আওয়াজ বাইরে থেকে শুনে যাবে যদি না যায় তাহলে এরপরে আল্লাহ শাহু মানুষ এইভাবে করবেন বলে তহবা ডাক দিয়েছেন আয়তের শেষ বললেন হে মহমিনা তোমরা আল্লাহর কাছে সবাই তোবা করো আল্লাহ तुम्हारा सफल कम होते सफलता मिलबेना जरा पर्दा करा अथवा निजे फैमिली मध्य पर्दा वस्तवयन करते तबश्यल्ला तौबा ছোটিক পথে ফিরে আসতে হবে দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন মহিলাদের মধ্যে যারা বয়স্ক যাদের বয়স বেড়ে গেছে যার কারণে তারা হয়ে গেছে হ্যাঁ মানে তাদের কোনো সন্তান ইত্যাদি হওয়ার কোনো সুযোগ নেই এত বয়স হয়ে গেছে লাইয়ের জুন কাহা তারা কখনো বিবাহের আশা করতে পারে না এখন বিবাহের বয়স শেষ বিবাহ বয়সে নেই মানে যৌন চাহিদা তাদের নেই যে তারা নিজেদের গাই সেটা না কিন্তু নিজেদের সৌন্দর্য প্রকাশ করা যাবে না এবং পরিশেষে আবার উৎসাহিত করলেন পর্দার দিকে যদি পর্দা করা বাধ্যতামূলক আল্লাহ করেননি বললেন এবং আল্লাহ বলছেন আলিম তিনি সবকিছু শুনেন ও জানেন তাহলে এইখানে এই যে আপনার বয়স্ক হলেও যে পর্দা করার প্রতি উৎসাহিত করা হয়েছে সেটা আমরা কিন্তু পরবর্তীতে আমরা থেকে সেটা আমরা দেখতে পাবো হ্যাঁ আলোচনার শেষ ভাবে সেটা আমরা বলবো আল্লাহ সেটা হচ্ছে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তারা যেন নিজেদের উপর তাদের চাদর কে ছেড়ে দেয় চাদর দিয়ে তাদের চেহারা বুক ইত্যাদি দেয় এতে কি হবে তাহলে তাদেরকে চেনা যাবে না চিনতে পারবে না তাইলে কষ্ট দিতে পারবে না কারণ যদি কোন প্রভাবশালীর যদি মেয়ে স্ত্রী হয়ে থাকে তাহলে তো ঝামেলা সৃষ্টি হবে আল্লাহ রাহিমা তবে আল্লাহ খমাসিল কেউ যদি पर्दा करना ना जाहरा डे बार व्याख्यार्थे देखते पा एरक भावान तिप्पान्न नम्बर आयतर मध्य बन يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إله ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث <تصفيق> ان ذلك كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحي من الحق واذا سالتموهن متاعا فاسالوهن من وراء حجاب ذلك اصحل وما كان لكم ان رسول الله ولا ان تنكحوا ازواجه من بعده ابدا ان ذلك كان عند الله عظيما الله جل নবীাহের ঘরে প্রবেশ করবে না তবে তোমাদেরকে প্রবেশ করার জন্য অপেক্ষা করবে না যখন সব রেডি হয়ে যায় তখন ডাক দিলে তোমরা খেয়ে বেরিয়ে যাবে ওরা কি দা তো তবে তোমাদেরকে ডাক দেওয়া হলে তোমরা ঘরে যেতে পারো ঘরে ঢুকতে পারো এই দা তো কিন্তু বসে বসে এরকম সুযোগ তোমাদের নেই কেন ইন্নাদামকে কষ্ট দেয় তিনি কিন্তু লজ্জা পেয়ে তিনি বলেন না তবে স্ত্রীদের কাছে তোমরা কোনো কিছু চাইলে তোমরা পর্দার আড়াল থেকে চাইবেহীন না এটা তোমাদের অন্তরের জন্য পরিচ্ছন্নতার কারণ হবে এবং তাদের অন্তরের জন্য এবং তোমাদের জন্য রসুর কষ্ট দেওয়া এবং তার মৃত্যুর পর কখনো তাদের স্ত্রী কে বিবাহ করা কোনটাই যায় বরং এটা করলে আল্লাহর কাছে সেটা মহান অপরাধ তিনি বলেন আয়সা রাহ বলতেন যে যখন আয়াত নাজিল যখন নাজিল হয় তখন আহাদা কি করেছেন যে তারা তাদের কাপড় কে আপনার ফেড়ে মানে নিচের থেকে ফেড়ে তারপরে চাদর হিসেবে বানিয়ে নিয়েছে এটা কিন্তু বুখারের হাদিস চার হাজার চারশো তো একাশি এবং আবুদাউদ্ তিনি বলছিলেন আল্লাহ দয়া করুন প্রথম যুগের মুহাজির মহিলাদেরকে যখন আল্লাহ আয়াত করেছেন তখন তারা নিজেদের আপনার কাপড় কে তারা ফেড়ে চাদর বানিয়েছে এবং নিজেদের চেহারা ডেকে পরিষ্কার যে সাবি মহিলারা তারা কিভাবে পর্দা করেছেন আয়াতের কি অর্থ বুঝেছেন যে তারা এই থেকে এটাই বুঝতে চেয়েছেন যে আয়াত বোঝায় যে চেহারা ডাকতে হবে এই কারণে তারা নিজেদের হম पर्दा करा तर चेहरा डे चे, दि चे, फुपर আনসারী মহিলা এবং প্রথম যুগের মহাজের মহিলাদের সম্পর্কে যে তারা কত দ্রুত আল্লাহর আদেশ মেনেছিলেন আল্লাহর কোরআনের মধ্যে যে আদেশ আল্লাহ করেছিলেন এবং এটা নিশ্চিত জানা কথা যে সাবি মহিলারা চেহারা ডাকা যে আয়াত থেকে বুঝেছেন এটা কিন্তু রসুল থেকে শুনেছেন এটাই বোঝা যায় কারণ রসুল তখন জীবায় ছিলেন এবং তারা যেটাই তাদের বুঝতে অসুবিধা করতেন আর আল্লাহ নিজেই বলেছেন সেটা যে আপনার কাছে কোরআন নাজিল করেছি যেন যেটা নাজিল করা হয়েছে সেটা মানুষকে আপনি বুঝিয়ে দেন হ্যাঁ সুতরাং তারা নিজে নিজে নিজে ব্যাখ্যা দিতে চাননি বরং তারা রসুল থেকে শুনেই যেটা পর্দাকে আরো পরিষ্কার করে বুঝায় সেখানে তিনি বলেছিলেন যে জাকার সফন্না যে আবদুল্লাহমান তিনি বলেন যে একদা আমরা কুরাইশ বংশের মহিলারা অবশ্যই শ্রেষ্ঠ তবে আল্লাহর কসুম খেয়ে বলছি আমি আনসারী মহিলাদের থেকে আর শ্রেষ্ঠ মহিলা দেখতে পাইনি যে তারা কি ছিল আসাদ আল্লাহর কুরানের হয়েছে তখন তাদের পুরুষরা গিয়ে যখন এ তাদেরকে শুনিয়েছে তখন তাদের মহিলারা কি করল যে তাদের চাদর নিয়ে তারা চাদর পরে তখন তারা নামাজ পড়তে আসত যেমন বোঝা যেত যে তাদের মাথার উপর যেন কাক বসে আছে মানে কালো কালো এরকম যখন চাদর পরেছে তখন কাকের মতো কালোই দেখা যায় যেটা বোখারের বন্যার মধ্যে একটু আগে এসেছিল হজরত আসা দিয়ে হ্যাঁ তার জ্ঞান समर्थन करते ही प्रमाण चेहरा डाका बुजेस न कुरान के कठिन विश्वास कर बेपर सुनार्थ महिला पुरुष पर्दा करतें चेहरा के डेके नित कुरान ही कथा কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেকে আছে যারা বলতে চান এবং কোনো কিছু নেই অথচ সাবে মহিলারা যেটা করেছেন আল্লাহর কোরআনের আদের যেভাবে মেনেছেন সেটা প্রমাণ করে যে চেহারা ডাকা কোরআন দ্বারা বুঝা যায় এবং এটা আপনার বিশুদ্ধ হাদিসের মধ্যে প্রমাণিত এবং এটা সবচেয়ে বড় দরিল এবং পরিষ্কার দরিল যে মহিলাদেরকে তিনি বলেন যে রসুর আকমসালামের স্ত্রীরা তারা রাত্রিবেলা বাইরে আপনার বাথরুমে যাওয়ার জন্য মলবুত্র ত্যাগ করার জন্য তখন হজরত তোমরা দেহ বলতেন রসুর আকরমকে আপনি আপনার স্ত্রীদেরকে আর সৌদা বলে আমি আমরা তো তোমাকে ছিনে ফেলেছি হ্যাঁ কারণ তিনি বুঝতে চাচ্ছিলেন যেন পর্দার রায়াত হয়। তখনই পর্দারায়াত নাজিল বুকারের হাদিস যে আমি মানুষদের মধ্যে সবচেয়ে বেশি জানি পর্দা সম্পর্কে কারণ উভয় আমাকে জিজ্ঞাসা করেছেন পর্দা সম্পর্কে হ্যাঁ সেই সম্পর্কে আমি বলছি যে রসুল আকরম সাল একবার জাইনাবকে বিয়ে করেছেন এবং তাকে নিয়ে বাসর করেছেন হ্যাঁ তাকে মদিনাতেই বিয়ে করেছিলেন এবং মানুষ খাদ্য খাওয়ার জন্য যখন আপনার দুপুর বেলা হয়ে যায় দুপুরের কাছের সময় তখন রসুল বসলেন এবং তার সাথে অনেকে বসলেন হ্যাঁ কি মানুষ যখন অনেকে উঠে গেছে তারপরে রসুলের কাছে কিছু লোক বসে থাকলেন এরপরে রসুল এখন উঠে গেলেন তাদের কাছ থেকে এবং তিনি সামনে যেতে শুরু করলেন আমি তার সাথে ছিলাম ए हजरत अशल हुजर पशपाशी चले ग तरह मन करल मन रोग गो बैर गिर पर्दा करें बुखारे हादी पांच हजार एक शास मुस्लिम हादीस एक हजार चारश तो आठाश हजरत हजरत आशद لاتيرا بولن لقد كان رسول الله صلى الله عليه وسلم يصلي الفجر فيشهد معه نساء من المؤمنات متلفعات في مرتهن অনেক জাহিন বলা থাকতেন এবং তারা চাদর আসতেন পর্দা করে তারপরে ঘরে চলে যেত কেউ চিনতে পারত না তাই চেহারা খোলা থাকলে কি চিনতে পারবে না অবশ্যই চিনতে পারবে এর থেকে বোঝা যাচ্ছে তাদের খোলা ছিল না এটা বোখারের হাদিস মুসলিমের হাদিস ছয় আরেকটা হাদিস বলবো যেটা হজরত আয়সান যে তিনি বলেন যে কান গ্রুপ পাঠ দিয়ে যেতো আমরা রসুলের সাথে তখন মরম অবস্থায় ছিলাম যখন আমাদের কাছাকাছি আসতো আসদালিয়া যখন ওরা আমাদের কাছাকাছি আসতো আমাদের কেউ কেউ চেহারার মধ্যে এরকম আলহামকে শুদ্ধ বলেছেন চার নম্বর খন্ড দুই শুধু তিন নম্বর পৃষ্ঠা এবং আলবাহী রহমা টিকে শুদ্ধ বলেছেন তাই এখান থেকে বোঝা যায় চেহারা দেখা বাধ্যতামূলক ছয় নম্বর হচ্ছে তিনি বলেন যে কুন্যানুবর্তী হামিনের থেকে এবং ছয়শতে চব্বিশ নম্বর পৃষ্ঠা এবং এটাকে তিনি শুদ্ধ বলেছেন ইমাম জাহাবীকে সমর্থন করেছেন আলবানিরহমদুল্লাহ শিটিকে বিশুদ্ধ বলেছেন সাত নম্বর হাদিস আসমুল থেকে তিনি বলেন আমরা হাফসাভে সিরিয়ানের নিকট প্রবেশ করতাম তখন আপনার পর্দা করতেন এবং আমাদের থেকে চেহারা ঢেকে রাখতেন তখন আমরা তাকে বলতাম যে আল্লাহ আপনাকে তাদের কোনো সমস্যা নেই যে তারা নিজেদের কাপড় রেখে দিবে পর্দার কাপড় এবং তারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না আপনি তো বয়স্ক মহিলা আপনি কেন পর্দা করেন তখন তিনি আমাদেরকে বলতেন এই বাদে বাধা এরপরে আল্লাহ কি বলেছেন আমরা বলতাম আল্লাহ না যদি স্বাধীনতা অবলম্বন করে সেটা তাদের জন্য কল্যাণকর হবে হ্যাঁ তখন তিনি বললেন যে এটাই বয়স্ক মহিলাদেরকে পর্দার কথা বলা হয়েছে যে পর্দা করা তাদের জন্য উত্তম যদিও আপনার পর্দা না করলেও চলে বর্ণা করেছেন খন্ডা নম্বর সাত পৃষ্ঠা নম্বর তিরানব্বই এছাড়া আরো অনেক আছে কিন্তু এগুলো আশা করি যথেষ্ট হয়ে যাবে আল্লাহ যাদেরকে হেদায়ত দেওয়াত হ্যাঁ তারা ইনশাআল্লাহ এর মধ্যে হেদায়ত খুঁজে আজমাইন